বাংলা মানবতা সমাধান ইসমিল্লা রহমান রাহিম নাহমাদুহসল্লাহ রসুলহিল করিম আম্মাবাদ পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক মণ্ডলী পৃথিবীর যে প্রান্তে যেখানে বসে যে অবস্থায় দেখছেন আপনাদের সকলকে আমরা জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা আমরা সন্তানদের প্রতিপালন সিরিজে বেশ কিছু আলোচনা ইতিপূর্বে করেছি এবং কয়েকটা পর্ব গত হয়েছে আজ আমরা এমন একটি পর্বে এসেছি যে পর্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব এবং এটার সঙ্গে আমরা প্রত্যেকেই হয়তো কেউ অঙ্গা অঙ্গিভাবে জড়িত আছি কেউ হয়তো একদিন জড়িত হবে এরকম অবস্থা অর্থাৎ যে বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে বিবাহ এই বিষয়টি গুরুত্বপূর্ণ কেন বললাম যে যেখানে আমরা আদর্শ সন্তান নিয়ে কথা বলছি যে প্রতিপালনের মাধ্যমেই আদর্শ সন্তান তৈরি হবে তাহলে আদর্শ সন্তান যারা আজকের সন্তান তারা কালকের সেই সন্তান সন্ততিরাই মা এবং বাবা তাহলে আদর্শ মা তৈরি হচ্ছে আদর্শ বাবা তৈরি হচ্ছে এই এই আদর্শের ভিত্তিতে যখন মা এবং বাবা আমরা তাকে সিলেকশান করব। আমরা তাকে চয়েস করব। তা আগামী দিনের আদর্শ মা এবং বাবা থেকে আবার আদর্শ ছেলে তৈরি হবে এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য তাই বিবাহ বিষয়টা আমাদের সমাজে আমরা নানা রূপে নানা রঙে নানা ধরনের দেখেছি করেছি করছি এবং চলবে চলছে এর ভেতরে ইসলামী দিক যেটা সেটাকে আমরা বাঁচবো বাছাই করব। এবং যেটা র্যের ইসলামী দিক যেটাকে ইসলাম সমর্থন করে না এবং অথচ সেটা আমাদের কাছে প্রথা হিসাবে স্বীকৃত স্বীকৃতি লাভ করে আছে এবং যেগুলো বর্জনীয় সেগুলোকে আমরা জেনে বুঝেও হয়তো বর্জন করি না অথবা আমরা বুঝি না বলে থাকে বর্জন করি না এমন বেশ কিছু দিক আজকে আমরা আলোচনা করব তাহলে প্রথমেই আমরা আলোচনায় আসি বিবাহের পর্বে এই বলে যে বিবাহ জিনিসটা শরীয়তের দৃষ্টিতে কি এটা অনিবার্য কর্তব্য এটা করতেই হবে এটা করতে হবে না বা যদি কেউ করে তাহলে তার বিধান কি যদি কেউ না করে তাহলে তার বিধান কী এই বিষয়ে আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম আমি মোহতারাম শেখ মুকাম্মাল হককে বলবো যে আপনি একটু আলোকপাত করুন রহমান রাহিম আপনি জিজ্ঞাসা করেছেন যে বিবাহ করার বিধান কি বিবাহটা আসলে এ ব্যক্তির প্রেক্ষিতে তার হুকুম আসবে অর্থাৎ বিবাহকে এক কথায় বলা যাবে না যে আজীব অথবা বলা যাবে না সেটা সুন অথবা মুস্তাহাব অথবা মাকুরুবাখিন্নিত ব্যক্তির অবস্থার প্রেক্ষিতে এর বিধান আসবে যেমন ধরেন একজন সুঠাম ব্যক্তি যার ক্ষমতা আছে যার স্ত্রীকে খাবার দেওয়ার তার কি সব ভরণ পোষণের শক্তি আছে সামাজিক পারিবারিক হবে তার বিবাহ করতে অবশ্য অসুবিধা নেই সব কিছু তার ঠিক তারপরে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি যদি বিবাহ তখনও না করে তাহলে তার চরিত্র পরিষ্করণ ঘটনার আশঙ্কা আছে সে বিচারে লিপ্ত হয়ে যেতে পারে এই ক্ষেত্রে ওই ব্যক্তির জন্য বিবাহ বাজি একদিক থেকে তার কোনো অসুবিধা নেই বিবাহের অপর বাধা নেই তারা নেই তার সঙ্গে আবার চরিত্র মানে ঘটার চরিত্র নষ্ট হওয়ার তার আশঙ্কা রয়েছে এই জন্য তার জন্য বিবাহ ডাক্তার শরীফের কাছ থেকে জানতে চাইব যে বিবাহের জন্য একটা বাধা সৃষ্টি হতে পারে ডাক্তারি মতে একটা পুরুষের কাছে এমন কি কারণ দাঁড়াতে পারে যে তিনি বিবাহ যেন না করেন বা না করাটাই তার ভালো হবে এবার একজন পুরুষের বিবাহ করতে গেলে তার যে মিনিমাম গুণ বা বৈশিষ্ট্য থাকা উচিত তো আমরা চাই না যে কারো এরকম অসুখ বিসুখ হয়ে থাকে কিন্তু এগুলো একটু ইন্টারনাল ব্যাপার হয়ে থাকে কেউ পুরোপুরি প্রকাশ করতে পারে না এবার অনেকগুলো প্যাথোলজিক্যাল টেস্ট করে পরীক্ষা করা হয় সেই টেস্টের মাধ্যমে তখন ওর যে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো প্রকাশ পায় এবার যেগুলোতে যেগুলো আমরা মেডিকেলের ভাষায় ইম্পর্টেন্সে বলে থাকি ওর যে যৌন ক্ষমতার যে একটা ক্ষমতা বা পাওয়ার সেটা যদি ও না রাখে তাহলে এবার যে মেয়ের সাথে ওর বিয়ে হলো এবার সেই ক্ষেত্রে ওর যে দাম্পত্য জীবনের মেয়ের যে হক সেটা সে আদায় করতে পারবে না সুতরাং সেই পরিপ্রেক্ষিতে তখন এটা ছুপিয়ে না রেখে তার সামনে প্রকাশ করা এবং তখন এই চিকিৎসা পদ্ধতির সাহারা নিয়ে তার যে ডিজিজ বা রোগ সেটা আস্তে আস্তে কিওর করে রোগ থেকে আরোগ্য হলে তবে সেই সিদ্ধান্ত না ওটা বেটার হবে অনেকগুলো ডিজিজ এরকম আছে যে বৈবাহিক ক্ষেত্রে যখন একটা যে সম্পর্ক গড়ে উঠে স্ত্রী এবং পুরুষের তার জন্য যে একটা ক্ষমতা দরকার এবার অন্যান্য মারাত্মক হার্টের অসুখ যদি থাকে সে মেয়েদের হোক অথবা ছেলেদের হোক উভয়ের ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রেসার পরে তখন সেই ডিজিজটা বা সেই রোগটা আরো বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে উল্টো দিকে মেয়েদের ক্ষেত্রেও যেমন ইম্পর্টেন্স যেটা বললাম স্পেশালি ছেলেদের ক্ষেত্রে বললাম ঠিক উল্টো দিকে যদি মেয়েদের ক্ষেত্রে বলা যায় তাদের যদি তার চিকিৎসা করে নেওয়া তার সেবা শুশ্রাষা করে সেই রোগটা যাতে শেষ হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করা দিয়ে তখন ওই সিদ্ধান্তে আসা আচ্ছা আপনাকে একটা কথা জানতে চাইব আপনার কাছ থেকে যে হাদিসের ভেতরে আছে অর্থাৎ কেউ রোজা রেখেও সে সময় কাটাবে অর্থাৎ বিয়ের দিকে যাবে না বিয়ের আগে সময় কাটাবে রোজা রেখে এমন সে কোন ব্যক্তি যার জন্য এই বিলম্বিত হওয়ার কারণটা যে রোজা দিয়েছে সেটাকে এটা দেখুন প্রথমে হাদিসে আমরা প্রথম দিকে আমরা ঘুরে যাই আপনি হাদিসের শেষ অংশটা বললেন রসুল সাল্লাহ আলাইসামের কথা বলেছেন যুবকদের মধ্যে যে ব্যক্তি মানে বিবাহ করার শক্তি রাখে সে সেজন্য বিবাহ করে কারণ বিবাহ কি করে চরিত্রটাকে সংরক্ষণ রাখে এবং দৃষ্টিকে নিচে রাখে ঠিকারের একজন যুবক তার যখন যৌবনে তাওয়ানা উঠে যায় বিবাহ না হলে সে কি করে অন্যের যে অন্য দিকে তাকিয়ে দেখে তার চোখেরা জিনা হয় এজন্য তাকে কি করতে হবে বিবাহ করতে হবে আর যদি এরকম শক্তি রেখে সে বিবাহ না করে তাহলে তাকে করতে বলেছেন পালাইহি তাকে রোজা রাখতে হবে কেন এইখানে হয়েছে দর্শন এটা একটা বিশাল দর্শন যুবক সে যদি বিবাহ না করে তাহলে যে কোনো ক্ষেত্রে বা যেকোনো সময়ে তার পদস্করণ করতে পারে রোজা রাখে রোজা রাখলে কি হয় আমরা রমজানের ঠান্ডা হয়ে যায় শরীরটা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি রোজা রাখলে এই কমে যায় আর যে ব্যক্তি বিবাহ করতে না চায় তার কর্তব্য রোজা রাখে যাতে করে তার শরীর ঠান্ডা হয় উত্তেজনা কমে যায় আর সে বেবিচারে হয় না হয় এটাই আল্লাহ রসু বলতে চেয়েছেন তাহলে আমরা বলবো যদি এরকম ঘটে তাহলে সেই করবে কিন্তু আল্লাহ রসু আদেই দিচ্ছেন না যে তোমরা রোজা রাখো বিবাহ করো না এমনটা নয় এটা নয় এটা একটা মানে এটা সাময়িক বশস্ততা একটা শরীয়তের একজন সুস্থ মানুষ শারীরিক দিক দিয়ে সক্ষম তার সামনে কোনো বাধা নেই বিপত্তি নেই এমন ব্যক্তির জন্য বিবাহ হচ্ছে ওয়াজিব ঠিক এইরকম একটি ব্যক্তি সম্বন্ধে ফেসলা আমরা এখন করব এই একজন ব্যক্তি সব দিয়ে সবল সুস্থ তার কোনো অসুবিধা নেই তার বিয়ে হবে বা সে বিয়ে করবে এবার বিয়ে করার বিষয়ে এটা তাকে নারী নির্বাচন করতে হবে সে নারী নির্বাচনের ক্ষেত্রে এমন কি গাইডলাইন আমাকে আল্লাহ এবং আল্লাহ রসুল দিচ্ছেন যে সেই পদ্ধতি অবলম্বনে আমি একটা সুখী সংসার গড়তে পারবো বা সে নিজের দম্পত্য জীবনটাকে সুখের বানাতে পারবে সে পথ এবং পন্থা এ ব্যাপারে আপনি একটু আলোকপাত করুন স্পষ্ট হাদিসে বন্ধিত হয়েছে রসুল সালাই সালাম তিনি বলেছেন তোমরা দিনটাকে তাহলে তার দিনের ভিত্তিতে তার ইমান দাড়ির ভিত্তিতে আমরাকে তাকে বাছাই পর্বে আনতে হবে সাধারণ কোন মেয়ে পানে আপনি একবার পরে গেলে সেটা আপনার জন্য মাফ হয়ে যাবে দ্বিতীয়বার আপনি তাকাতে পারেন না তারপর দৃষ্টিপাত করতে পারেন না কিন্তু ইসলাম উল্টো দিকে এবার বলছে যদি কোনো মহিলাকে বিবাহ করার ইচ্ছা থাকে তাহলে তাকে স্বয়ং দেখতে পারে আর হিকমত হচ্ছে এই যে তুমি তাকে নিজে দেখো কারণ তুমি তাকেই নিয়ে সংসার করবে আর একজনে বললো যে অমকের মহিলা খুব সুন্দরী তার কথাভাবে বিয়ে করা করে নিলে কিন্তু দেখা গেলো যে না সেরকম নয় তার ব্যাপারে তার আপনার মনটা খারাপ হয়ে গেল শেষে মন কষা খস হয়ে তালাকের প্রসঙ্গে এসে গেল। কেস কাচারি এই করার আগে মানে কোনো মহিলাকে দেখা এটা যায় যাতে করে সে দেখে শুনে বিবাহ করে এবং তাদের দাম্পত্য জীবন কি করে সুখময় হয় একটা নারী দিনদার পরেজগার আছে কিন্তু যাকে স্বামী হিসাবে নির্বাচন করা হচ্ছে তার ভেতরে সেই জিনিসটা নাই তাহলে সে সংসারটা সুদর হবে না ঠিক এরকম একটা উল্টো দিক হতে পারে যে পুরুষটাই দিনদার কিন্তু যাকে না। তো দর্শক মন্ডলী আপনারা সামান্য একটা বিরোধীর পর আবার ফিরে আসছি হাজরত আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন তোমাদের মধ্যে যে অন্যায় কাজ দেখে সে যেন তা অবশ্যই নিজের হাত দ্বারা বাধা দেয় যদি সক্ষম না হয় তাহলে মুখ দ্বারা বাধা দেয় তাতেও যদি সম্ভব না হয় তাহলে যেন অন্তর দ্বারা ঘৃণা করে তবে এটা ইমানের দুর্বলতম স্তর সেহি মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ ২১ হাদিস নম্বর উনআশি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 The students of Islamic International School, welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuhu.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 পরবর্তী অনুষ্ঠান ধন্যবাদ আমরা আমাদের কথা জন্মগ্রহণ করে মা এবং বাবা থেকে তাহলে দাম্পত্য জীবন যতক্ষণ পর্যন্ত গঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সন্তানের জন্ম হচ্ছে না সেই জন্য এই আদর্শ সন্তান তৈরি হওয়ার প্রথম পর্বটাই হচ্ছে বিবাহ এই বিবাহটাকে তার জন্য আমি বললাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিবাহ যদি আদর্শ বিবাহ না হয় বিবাহের দুটি অঙ্গ স্বামী এবং স্ত্রী এ দুজন যদি আদর্শের না হয় তাহলে সেখানে আদর্শ সন্তান তৈরি হয় না তাহলে যেমন আদর্শ সন্তান তৈরি হওয়া আমাদের কাম্য তেমনি আদর্শ বিবাহ আমাদের কাম্য তাহলে কি পথ কি উপায় অবলম্বনে আদর্শ বিবাহ অনুষ্ঠিত হবে এবং তার জন্য কি কি প্রয়োজন তার কি কি শর্তাবলী আছে তো এই মর্মে সকল দিক এবং সব রকমের কথাবার্তা পূর্ণ হয়ে গেলে অর্থাৎ নরের জন্য নারী নারীর জন্য তার স্বামী বর এবং কনে দেখি এবং তাদের যেগুলো শর্ত সেগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেলে অর্থাৎ কোনো দিক থেকে কোন রকমের আপত্তি বাধা বিপত্তি না থাকতে গেলে অর্থাৎ যেমন আমি ছেলে পক্ষ থেকে মেয়ে দেখা হয়েছে বা মেয়ে পক্ষ থেকে ছেলে দেখা হয়েছে সমস্ত কিছু দেখার পর যদি সম্মতি হয়ে যায় তাহলে বিবাহ সেখানে আঞ্জাম পাবে বিবাহ সেখানে হবে বিবাহ হতে গেলে শুধু আমি চাইলে হয়ে যাবে তা নয় কোনো একজন মেয়ে একটা ছেলেকে পছন্দ করেছে বলেই সে তার জীবন সঙ্গী হয়ে যাবে তা নয় তার একটা উপযুক্ত নিয়ম এবং পদ্ধতি এবং প্রসেস আছে তাহলে এইবার বিবাহটা সম্পন্ন হতে গেলে কি কি পর্যায় অতিক্রম করে আমাদেরকে আসতে হবে যে তারা হালাল স্ত্রী এবং হালাল স্বামী হবে এবং তারা এক অপরের জন্য কি হবে জোড়া হয়ে দাঁড়াবে দেখাদেখির পর্ব শেষ হওয়ার পর কথা মিলে যাওয়ার পর সম্মতি পেয়ে যাওয়ার পর এবার প্রথম কাজ যেটা আমাদের হচ্ছে সে বিষয়টা কী সে কাজটা কী তো এক্ষেত্রে আমরা এই কথাই বলতে পারি তারপর পর্যায়ে রয়েছে বলি বা অভিভাবক লা আল্লাহিল্লা একজন অভিভাবক লাগবে তারপর আসছে মোহর মোহর একটা গুরুত্বপূর্ণ জিনিস বিবাহ ক্ষেত্রে তারপর রয়েছে সম্মতি এবং কবুর এখন আমরা আসব দেখব যে যে জিনিস যেহর বিবাহ হওয়ার আগে আমাদেরকে মোহর নির্ধারণ করতে হবে মোহরের ব্যাপারে অনেক কিছু কথা আছে কি পরিমাণ হবে এবং কি হবে সেটা নগদ হবে না ধারে হবে ইত্যাদি ইত্যাদি তাহলে মোহর কেন্দ্র করে বেশি কথা আছে অনেক কথা আছে অনেক কথা আছে আল্লাহ কানে আমাদের বলেছেন যে তোমরা মহিলাদের মোহরটা দিয়ে দাও এটা আল্লাহর হুকুম আর মোহরটা নিজস্ব তারপর সম্পদ তাই যখন মোহর নির্ধারণ করা হবে তখন সেই মহিলার মত নিতে হবে যে এই ছেলেকে বিবাহ করতে তুমি কত মোহরে রাজি আছো হতে পারে কেবল আমি এক লক্ষ টাকা নিতে পারে নেবো তারপরে বিবাহ করবো সেটা তার মন তার ইচ্ছা হতে পারে পঞ্চাশ হাজার হতে পারে পাঁচ হতে পারে পাঁচ টাকা যে একজন হয়তো শিক্ষিতা সুন্দরী দিনদার মেয়ে একটা সাধারণ গর্বের ছেলেকে পাঁচ টাকার বিবাহ করতে পারে এবার আসা যাক যে নির্ধারণ হয়েই গেল পঞ্চাশ হাজার টাকা কিংবা এক লক্ষ টাকা অথবা চল্লিশ বা পাঁচ হাজার টাকা দ্বিতীয় পর্যায়ে আসা আসা যে ওই মোহরটা সে সঙ্গে সঙ্গে দেবে পুরুষ না পরে দেবে কি পথ আসলে আর ইয়ার মূল হলো যে নগদ মোহর দিয়ে দেওয়া সাথে সাথে তাকে স্পর্শ করার আগে আগে তার তাকে মানে হালাল করার জন্য তার মোহরটা দিয়ে দেওয়া উচিত এটা মূল কিন্তু মানুষের পরিস্থিতি সবসময় একরকম থাকে না আমি হয়তো পঞ্চাশ টাকা মোহর নির্ধারণ করলাম আমার নিয়তা আছে যে আমি সঙ্গে সঙ্গে পঞ্চাশ টাকা দিয়ে দিই কিন্তু হয়তো বিবাহ খরচ বা অন্য অন্য কোনো অসুবিধার জন্য আমি তাকে দিতে পারলাম না হয়তো পঁচিশ টাকা দিলাম আর পঁচিশ হাজার টাকা বললাম যে তোমাকে দিয়ে দিতে পারি অথবা গোটাটাই যেতে পারলাম না বললাম যে পরে দেবো এটা নির্ধারণ হয়ে থাকল তারপরে আসি সমাজ আমি যদি কম মোহর বাঁধি তাহলে আমার সম্মানে লাগে কিন্তু ব্যাপার তা নয় আর মেয়ে পক্ষেও তাই তারা যদি সত্যিকারের নগদ মোহর দিয়ে কম মোহর দিয়ে নগদ দিতে চায় মোহর বেঁধে তাহলে তারা রাজি হতে চায় না এটা তাদেরও দোষ আছে কিন্তু যদি বাকি মোহরেই হয় এবং লক্ষ টাকা হয় তাহলে তাতেই সে রাজি হয় কিন্ত এটা আবার এরকম হয়ে যায় যে ওই পাত্রের নামে যদি পাত্রকে শোনানো হয় এই মহিলা বিবাহের জন্য তোমার তোমার ওপরে তিন লক্ষ টাকা মোহর তৈরি বানা হয়েছে তখন সে তার কোন অসুবিধা নেই সে জানে আমি তো আদায় করবো না এটা করার মোহর আদায় করার মোহর নেই আমাদের দেশে নিয়োগ নেই বা মাসা আল্লাহ খুবই কমই আছে এমন পাত্র যে নিয়ত ডেকে আমরা সম্পন্ন মোহরটা দিয়ে দেবো কিন্তু মোহরটা বেঁধে নেই কিন্তু সেটা দেওয়ার নিয়ত থাকে না আর যদিও ভালো মন থাকে এই এতটুকু করতে পারে যে প্রথম রাত্রে মাফ চেয়ে নেবো যে তুমি আমাকে মোহরটাকে মাফ করে দাও এই যে মাফ করার প্রসঙ্গে এলো যে আমি তুমি যত বান্ধবী বাঁধ আমি প্রথম রাত্রে মাফ চেয়ে নেবো এটা কি বিধান আল্লাহর বলে আলমিন মহিলাদের জন্য এই মোহরটাকে ফরজ করেছেন আর সেই ফরজকৃত মোহরের মোহরকে তুমি কী করছো রাত্রে মাপ চেয়ে নে তুমি নিয়ত করে রাখছো আদায় করা নিয়োগ রাখছো না এটা আল্লাহর সঙ্গে ডালার সঙ্গে প্রতারণা করা হচ্ছে যে মহরটা বাঁধা হবে সেই মোহরটা বাকি এবং নগদ এই কথাটা এসেছে কেন শরীয় তার প্রয়োজনে দিয়েছে যে যদি নগদ দিতে না পারে তখন তাহলে কিছুটা অংশ বাকি থাকবে কিন্তু এই সুবিধাটাকে আমরা কমন সুবিধা করে নিয়েছি কি বলেন আপনি আমাদের সমাজে যতগুলো বিবাহ হচ্ছে তাতে আপনি এমন কোন একটা বিবাহ দেখাবেন যেখানে বাকির প্রসঙ্গটা থাকে না পঁচানব্বই ভাগ ক্ষেত্রেই বাকির ব্যাপারটা আছে তার মানে সেখানে সুবিধা তারা ভোগ করতে চাইছে বাকির নাম দিয়ে তা না হলে আপনি দেখবেন অবশ্য আপনি খেয়াল করে হবেন এই ব্যাপারগুলো যে যদি নগদের প্রশ্ন উঠে তখন বলে পাঁচ টাকা ধার্য করুন আর যদি মুহূর্তটা বাকির প্রশ্ন উঠে তাহলে পঞ্চাশ টাকা করুন যেটা ইচ্ছা ছেড়ে দেওয়া হয় তাহলে এটা ঠিক যেন আমরা আমাদের স্বার্থ অনুযায়ী শরীয়তটাকে ব্যবহার করতে চাইছি এখনো দেখবেন এমন কিছু লোক পাওয়া যায় আমাদের মধ্যে যে সামর্থ্যশীল তার উপার্জন আছে চাকীবি কিন্তু নগদের রাজি করা যায় যে না সময় তো কিছু এটাকে বেশি করা যাক ঠিক আছে নগদ যদি না হয় তাহলে এটাকে আপনি পাঁচপান্ন হাজার করে দিন না তাতে আমার কোনো কিছু যায় আসে না এই ব্যাধি কিন্তু আমাদের মধ্যে আছে এই ব্যাধি দূর করা আমাদের অত্যন্ত দরকার এইটা হয়ে থাকে কেন এটা কি লোকেরা জানে না মোহরের বিধানটা কি লোকেরা জানে না নাকি জেনেও পরে এটা আমার কি মনে হয় লোকেরা জানে কিন্তু আমি যে কথাটা বললাম সুবিধাবাদী সর্বক্ষেত্রে মানুষ সময় সুবিধাই চাইছে তার মানে শরীয়তটাকে যেন নিজের মন মতো করে ব্যবহার করে তার উপর দিয়ে সে নিজেকে মুসলিম বানাতে চাইছে যে মোহর তো আমি মেনেছি মোহর তো আমার হয়েছে তাহলে তো আমি তো মুসলমানই তো আমার কোনো ত্রুটি নেই কিন্তু এইখানে দেয়ার বালাতে তার ত্রুটি ধরা পড়ে যাচ্ছে এখানে একটা হককে পুরো নষ্ট করে দেওয়া হয়েছে আল্লাহ সুহানা মহিলাদের রসুল যে হক দিয়েছেন যেটা জাহিলিয়াতের যুগে তাদের আল্লাহ সুবাহ এত সুন্দর একটা হক তাদের নির্ধারণ করে দিয়েছেন সেই হকগুলোকে নিয়ে আমরা ছেলে খেলামের মতো ব্যবহার করছি এটা অবশ্যই ডাক্তার সাহেবের কথাটা অত্যন্ত যুক্তিসংগত কথা মহিলাদের কোনো মর্যাদাই ছিল না আল্লাহ রুবুল্লা আলমিন মহিলাদেরকে যেভাবে সুযোগ দিয়েছেন বিশেষভাবে যে পুরুষদেরকে কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে সবকিছু ভরণ পোষ দায়িত্ব এবং পরিচালনা পুরুষের মহিলার কোন খরচে দায়িত্ব নেই সংসারে আর্থিক অর্থনৈতিক কোন দায়িত্ব নেই আবার খরচ বহন করতে পুরুস্কে পুরুষকে তার হবে এটা আল্লাহর কত বড় হিকমতাই ছিল না তারা ছিল এরকম ছিল খেলনার সামগ্রী ছিল কিন্তু আল্লাহ রুবুল্লাহ আলমী তাদেরকে এত অফার দিলেন তো সেই অফারটা তাদের সম্মানের জন্য আমাদের রব তাদের সম্মান দিলেন আর সেই সম্মানীয় জিনিসটাকে বিবাহের ক্ষেত্রে আমরা চালাকি খাটাচ্ছি চালাকি খাটাচ্ছি এটা কিন্তু আমাদের উচিত আর এর পরিণতি লক্ষ্য করছি আমার তো আশ্চর্য লাগে তো এই মোহরের কথাই তো উঠে না অনেক ক্ষেত্রে ছেলেকে কি দেওয়া হবে পুরো যে উল্টো ব্যাপার এবং এই উল্টো ব্যাপার করতে গিয়ে পুরো শরীয়তের নিয়মকে লঙ্ঘন করতে গিয়ে আমরা যে অশান্তিতে বসবাস করছি বর্তমান তার মানে হচ্ছে কি সোনার মুদ্রা তাহলে শুধু কি সোনা দিয়েই হতে হবে বলে সে মোহর কথাটা এসেছে না তার কোন ইকোভ্যালেন্ট আমরা মানতে পারি করতে পারি এ বিষয়ে আপনি কি বলতে চান মোহরটা আসলে কোনো সোনার ব্যাপার না এটা যে কোনো মূল্য হলেই হলো সম্পদ হলেই হলো এটা মূলত হলে সম্পদ সম্পদটা সোনা হতে পারে সম্পদটা চাঁদে হতে পারে সম্পদের টাকা হতে পারে সম্পদটা কোনো দোকান হতে পারে কোনো জায়গা হতে পারে মানে যে কোনো উপায়ে সম্পদ আসলে সেটা সোনার মাধ্যমে আসতে পারে বা আপনার দোকানের মাধ্যমে আসতে পারে জমির মাধ্যমে আসতে পারে যে কোনো সম্পদে তাকে মোহর দেন কিন্তু সেই সম্পদ বা সেই সামান বা আসবাবটার দাম ধরে নিয়ে আপনাকে মোহর যেটা নির্ধারণ করেছেন তার সম কক্ষ করে নিতে হবে তবে স্যাক আমি বলবো এই মর্মে যে আমাদের পরিবেশে দেখা যাচ্ছে যে টাকার অঙ্কটা খুব সামান্য করছে মোহর নামে কিন্তু বউকে যে সোনা চাঁদিগুলো দিচ্ছে সেগুলোর অ্যামাউন্ট যদি দেখা যায় তো মোটামুটি সন্তোষজনক সেক্ষেত্রে আমাদের ভিতরে একটা এই হীনমন্যতা আছে যে আমরা এগুলো উপহার হিসাবে দিচ্ছি প্রয়োজন লাগ এটা মোহরের সাথে কোনো সম্পর্ক প্রয়োজন লাগতে গেলে আমরা আমাদের এই সোনা একদিন তার কাছ থেকে ছিনিয়ে নেবো মোহর দিতে গিয়ে যেখানে আমার কষ্ট হচ্ছে বা আমার কাছে টাকা নেই করছি সেই ক্ষেত্রে তোমাকে এই সোনা দিলাম এই চাঁদি দিলাম তাহলে উত্তম পন্থা তাহলে মোহর বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হলো যে ন্যায্য মোহর সরিয়াত যেটা কাম্য করছে সে আলাদা এবং প্রচলিত মোহর যেটা আমাদের দেশে সেগুলো জিনিসটাই আলাদা এটা মানে স্বার্থের জন্য এটা হয়েছে এবং মোহরের বিকৃত রূপ আমরা নানান রকমের সমাজের ভেতরে দেখতে পাচ্ছি এটা অবশ্য আশা করা নাই এবং আমরা কেউ আশা করি না যে সমস্ত রূপগুলো থাকে বরং সবচাইতে ভালো হবে যে আল্লাহ রাবুল আলমিন যে পদ্ধতি আমাদেরকে বলেছেন মোহরটাকে আদায় করার সে পদ্ধতি থেকেই যদি আমরা অবলম্বন করি তো কমেরও তো স্পেস আছে এবং কম দেওয়ারও তো আমাদেরকে সুযোগ আল্লাহ দিয়েছেন তাহলে এখানে কমার্শিয়াল মনোভাব দেখানোর আমাদের কোন প্রয়োজন নাই তাহলে দর্শক মণ্ডলী আপনাদের সামনে এতগুলো কথা রাখা হলো আশা করি এখান থেকে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং নিজেদের মধ্যে যদি কোনো ভুল থেকে যেয়ে থাকে বিগত দিনে হয়ে যেয়ে থাকে তাহলে আগামী দিনে এই ভুলগুলো আমাদের দ্বারাই যেন না হয় এই কামন আল্লাহ রবুল আলমিনের কাছে রাখবেন আল্লাহ আপনাকে সুমতি দান করুন এখান থেকে আমরা ইতি টেনে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত যারা এক আল্লাহর এবাদত করে আল্লাহ সফল করে আমি রহমান শেখ মতিউর রহমান কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের খুটি সমূহ 5 बुधवार सन्धार पांच ट्रचार रोटा देवहार কথা অন্যায় থেকে বারণ করবে এটি মোমিনের কাজে একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে क्या इसलम दिए भलो आचरण बोझारे चरित्र गठने इज रे आठ टुन सम्प्रचार सकाल আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান